বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرلموا محدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ظلالة পৃষ্টি বাংলার সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সকলকে প্রাণডালা শুভেচ্ছা মবারকবাদ জানাচ্ছি সুদীয় দর্শকবৃন্দ গত পর্বে আমরা বলেছিলাম যে প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলীউ সেম ইসলামী ব্রাতৃত্বকে কায়েম করার জন্য কত যত্নবান ছিলেন আপনারা দেখুন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যারা মদিনায় গেলেন মক্কা থেকে ঘর বাড়ি নাই কিছু নাই শূন্য হাতে মদিনার সেই আনসার যারা সাহায্যকারী আর মক্কার যারা মহাজির দুই দেশের মানুষ তাদের ভিতরে অক্ষ ও সংহতি কেমন করে প্রতিষ্ঠা করলেন আমাদের নবী মোহাম্মদুরসো সাল আলি হুসাল্লাম একজন আরেকজনের সাথে তার সম্পর্ক কিরকম হলো যার বিবরণ ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী আমরা দেখেছি মরুভূমির সেই মেষ চারকদেরকে নিয়ে এসে জঞ্জাবিক্ষব এই আরবের মানুষগুলিকে নিয়ে এসে অক্ষ সংহতির স্থাপন করলেন প্রিয় হাবিব সাল্লি ওসাল্লাম যার দৃষ্টান্ত ওই সাথে আর কোনো চলবে না এজন্য রসুল সাম বলছেন খাইহম সর্বোত্তম যুগ আমার যুগ তার পরবর্তী যুগ সাহাবাদের যুগ আর এই জন্য রসুল বলছেন মা ও আসহাবি যে পথের উপরে যে আদর্শের উপরে যে আকিদার উপরে যে মানহাজের উপরে যে সিলেবাসের উপরে যে কারিকুলামের উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন সেই পথ অনুসরণ করো তবেই তোমরা সেই ফেরকায় নাজিয়া জিয়া মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে রসুল সাল আলী ওসাল্লাম এই হাদিসে আমাদেরকে প্রথমে নিষেধ করেছেন ইসলামী ব্যক্তিত্ব বিনষ্ট হইতে পারে যে কারণটা হলো হ্যাসাদ হিংসা সেটা নিষেধ করেছে নিষেধ করেছেন একজনের ক্ষতি করার জন্য দাম বৃদ্ধি করে তাকে প্রেশানির ভিতরে ফেলে দেওয়ায় এটাও নিষেধ করেছেন নিষেধ করেছেন থেবাউজ পরস্পরে গৃণা সেটাও নিষেধ করেছেন এবার অসুসল্লা হাসেম বলছেন ওলা থ্যাদেয়াবুর শব্দের অর্থ হলো একজন আরেকজনের পিছে লেগে যাওয়া এটার আসল অর্থ হচ্ছে যে পশ্চাদমুখী হয়ে যাওয়া এক ভাই আরেক ভাইয়ের পিছও চলে গেল তার অর্থ হল এই ভাই ওই ভাই থেকে সম্পর্ক ছেদ করে ফেলল এই সম্পর্ক ছেদ করা এটাই হচ্ছে অত্যাবন এটাই হচ্ছে পিছনে হটে যাওয়া রসমসল্লা আলী আসসাল্লাম বললেন ওলে এতদায় বড় সাবধান তোমরা পরস্পরে সম্পর্ক ইচ্ছেদ করিও না আপনারা জানেন সম্পর্ক একজন মুসলিমের সাথে ইমানের সম্পর্ক একজন মুসলিমের সাথে ইসলামের সম্পর্ক একজন মুসলিমের সাথে রক্তের সম্পর্ক বংশের সম্পর্ক এই সবগুলি ছেদ করে এক মুসলিম আরেক মুসলিম থেকে দূরে সরে থাকবে এটা ইসলাম কখনো গ্রহণ করে না এজন্য প্রিয় নবী মোহাম্মদ সাল্লসাল্লাম পার্থিব কারণে কখনো কার সাথে দ্বন্দ্ব লাগতে পারে মান অভিমান আসতে পারে সেজন্য মান অভিমান করে এক মুসলিম আরেক মুসলিম থেকে কতদিন দূরে থাকতে পারবে কতদিন কথা না বলে থাকতে পারবে সেটা কিন্তু ঙ্ক্ষণ করে দিয়েছেন এর বাহিরে আপনাকে করা যাবে না যে তার ওপর মুসলিম ভাইকে সে ছেড়ে দেবে পরিত্যাগ করবে সম্পর্ক ছেদ করে দেবে তিন দিনের অতিরিক্ত পার্থিবস্বার্থে কখনো যদি আঘাত লাগে দুনিয়ায় মানুষ একত্রে থাকলে দুইটি বাসন এক জায়গায় থাকলে ঠুকোর লাগে লাগতেই পারে এটা স্বাভাবিক কিন্তু সেজন্য কথা বন্ধ রাখা যাবে না সালাম কালাম বন্ধ রাখা যাবে না সর্বোচ্চ আপনার এই মান অভিমান চলতে পারে তিন দিন পর্যন্ত এরপরে আর আপনার জন্য অধিকার নেই আপনাকে অবশ্যই সম্পর্ক ফিরিয়ে আনতে হবে এর থেকে মুখ ফিরে এনে ওর থেকে মুখ ফিরে এনে পাটিশন সৃষ্টি করে দুজন চলে যায় অনেক দেখেছি আমরা এই সংসারে রসুল সাল্লাহ ইসলামের বাণীর বাস্তবতা যে আমরা কথা বলবো না একজনের সাথে আমার ঝগড়া হয়েছে কথা বলবো না ওকে যদি দেখি বাজারের এই গলি দিয়ে যে তো আমি ওই গলি দিয়ে ও যদি এই দিকে আসে আমি ওই দোক দিয়ে এ যদি এই রাস্তায় অবলম্বন করে আমি ওই রাস্তায় এই যে নীতি এটা রসুলসলোল্লাহুয়াল্লাম গ্রীনাফরে প্রত্যাখ্যান করেছে এবং এই বিবাদমান দুজনের ভিতরে উত্তম সেটা উল্লেখ করতে গিয়ে প্রিয় হাবিব সাল্লাম বলছেন ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি ভালো যে লোকটা প্রথমেই সালাম দ্বারা সূচনা করল আল্লাহ আকবার। যে লোকটি তার রাগ তার খেদ তার ঝাল তার গুসা ক্রোধ সব নিয়ন্ত্রণ করে অপর মুসলিমকে সাদর সম্বাসন জানালো দোয়ার মধ্য দিয়ে ইসলামের শিষ্টাচারিতার মধ্য দিয়ে সালামের মধ্য দিয়ে শান্তির দোয়া করল তখন আর বিদ্দেশ থাকতে পারে না হাদিসটি ও মুসলিমের এতে বোঝা গেল যে পার্থিব কারণে এক মুসলিম আরেক মুসলিম ভাই থেকে তিন দিনের অতিরিক্ত সম্পর্ক ছেদ করে থাকতে পারে না কথা বন্ধ রাখতে পারে না সালাম কালাম বন্ধ রাখতে পারে না এটা বিলকুল হারাম কিন্তু যদি এই বিচ্ছেদের কারণ হয় ইমান বিচ্ছেদের কারণ হয় আল্লাহ তার রসুল বিচ্ছেদের কারণ হয়ে কোরআন এবং সোনা তাহলে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে বৈধতা রয়েছে কেন না আপনার হব বা ভালোবাসা বন্দন ইমানের কারণে সম্পর্ক ছেদ হবে ইমানের কারণে এজন্য আমরা দেখতে পাই সাহাবি আবু অবৈদাহ রাজিউল্লাহ আনহু অরবাহ যুদ্ধের ময়দানে তার পিতা তিনি ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আবু জাহেলের নেতৃত্বে আর সাহাবি আবু আবেদ্রা ছেলে হয়ে ইসলামের পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে বাপ যখন বারবার সামনে এসে হুঙ্কার ছাড়ছে তিনি দেখলেন এই হুঙ্কার আমাকে হয়তো বা কুফুরের দিকে নিয়ে যাবে না এটা তো আমার পিতা হয়ে আসে নাই আমার জন্য শয়তান হয়ে আসছে তাই তিনি পিতার মস্তব্ধি খণ্ডিত করে দিলেন শরিয়ত কী জিনিস সম্পর্ক কি জিনিস তবে এটার যেন ভুল ব্যাখ্যা কেউ না নেই সেটি ছিল একটি ক্ষেত্র তার বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু সমাজে চলতে গিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সচল রাখতে হবে আল্লাহর আলমিন পিতা মাতার মর্যাদা এত অধিক দিয়েছেন যে আল্লাহর হকের পর হক হলে বান্দাহের হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হল পিতা প্রতি সদা আচরণ করা وَقَدَى رَبُّكَ أَلَّا تَعْبُدُو إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا بيتامة ربطي إحسان كورا حدش حق العباد و بندر حقر مد شربط و محاق اي حقر بلاي جو دي و نائي كورا حدش اي دي كنتو اللح رب العالمين منين مننا برون اللح رب العالمين نتی ملاستير كورا دي چن دي پيتامة جو دي اسلام ربطي اپنا كراکن تا একটি অধিকার পাবেন পিতা হিসাবে আরেকটি অধিকার পাবেন দুটি অধিকারে বেশি মর্যাদার অধিকারী হবেন কিন্তু আল্লাহ বলেন আলা তোমাকে যদি সেদিকের মতো গুণ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করিও না ফাইলা তোমা তাদের অনুসরণ করিও না শুধুও দর্শক বৃন্দ সময়লে একটু বিরতির বিরতির পর ফিরে আসছি আবার আপনাদের বাকি অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ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 अत्याचारे इसलमे अधिकार आदेश आज सन्दा साढ़े छुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी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 कत सुर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल कुरान जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टायब सम्प्रचार सकाल नेश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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আপনাদের অবশিষ্ট অনুষ্ঠানে স্বাগত যে কথা বলতেছিলাম আল্লা ভা বলছেন ফ্যালা তোমা শরিকের কথা কুফুরির কথা যদি তোমার পিতা মাতা বলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের আনুগত্য করো না কিন্তু তাই বলে পিতামাতার সাথে অসৎ আচরণ করা এই অধিকার আপনার নাই। আল্লাহ বলছেন ও সাহেব হোমা দুনিয়া মা আর তুমি তাদের সাথে দুনিয়ায় সদাচরণ করো ভালো আচরণ করো দুনিয়ায় তাদের যে মর্যাদা পিতা হিসাবে চাহে পিতা কাফের হন মস্মিক হন অগ্নিপূজক হন মূর্তি পূজারই হন পিতা হিসাবে মাতা হিসাবে তাদের মর্যাদা অবশ্যই দিতে হবে কিন্তু তাদের সেই সিরকি ধর্ম তাদের সেই কফুরি ধর্ম মানা যাবে না কেননা আল্লাহ রবাহিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফিমা আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না এরপর রসুসলাম বলছেন একজন আরেকজনের বেচাকিরার উপরে যেন কথা না বলে তার অর্থ কি তার অর্থ হচ্ছে একজন একটা জিনিস কিনতে যাচ্ছে সেখানে গিয়ে দাম ধরে দিয়ে তাকে ঠকাই দেওয়া অথবা যে ব্যয়া বিক্রেতা তাকে একটা প্রতারণার মধ্যে ফেলে দিলেন এটা কিন্তু ইসলাম সর্বুতভাবে নিষেধ করেছে এজন্য জন্য ও মুসলিমের হাদিসে আছে মুমিনু রসুল্লাহ ইসলাম একজন। মৌমিন তার অপর মুমিন ভাইয়ের এই বেচা কিনার দামাদামির মধ্যে নিজে গিয়ে জন্য কোনো দাম না করে আমরা দেখছি তাই হচ্ছে এখন উল্টা একজন একটা জিনিস দাম বলছে ওইটার সমাধান না হতে হতেই টাকার গরমি দেখি আমি গিয়ে সেখানে হ্যাঁ এত টাকা দেবো দিবা তা তো শরী হতে বিলকুল জায়জ না কারণ এটি হচ্ছে একপক্ষকে প্রতারণা করার ঠকানো আর ইসলাম বলছে লা লা ঠকানো যাবে না ক্ষতি করা যাবে না পক্ষান্তরে কোনো বস্তু যদি হয় এমনটা যেটা হচ্ছে যে কোনো পক্ষের না এবং অতিরিক্ত দাম দিয়ে এটা নিলে আপনার কাজ হবে যেমন এটা মাদ্রাসার জিনিস মসজিদের জিনিস এটা যদি অতিরিক্ত দাম দিয়ে কেউ নেয় দামের উপরে দাম বাড়িয়ে নেয় তাহলে সেটা কিন্তু জায়গ কেন যে অপর পক্ষকে ক্ষতি করা হচ্ছে না কারণ এক পক্ষ আপনি ক্রেতা আরেক পক্ষ হচ্ছে আল্লাহর ঘর বা মসজিদ অথবা মাদ্রাসা সুতরাং এইরকম যদি কাজ হয় এই ব্যাপারে হাদিসের মধ্যে আসতে রসুলসল্লা বলছেন কে এর দাম বেশি দেবা কে এর দাম বেশি দেবা তাহলে বোঝা গেল এইভাবে আপনার দাম বেশি করে নিলে আপনার সমাজ জমাঁ উপকৃত হচ্ছে সেই ক্ষেত্রে কোনো বারণ নেই কিন্তু একজনকে ক্ষতি করা আরেকজনকে প্রতারণার মধ্যে ফেলে দেওয়া ঠকিয়ে দেওয়া এজন্য কিন্তু রসুল সাল্লা ইসলাম আলা। একজনের বেচাকিনার উপরে আরেকজনের জন্য দামাদামি না করে শুধুই ও দর্শকবৃন্দ অতপর রসলসোল্লা সাল্লাম প্রথমেই ইসলামী ব্যক্তিত্বের বিপরীত দিকগুলি যেগুলি ইসলামী ব্যক্তিত্বকে বিনষ্ট করতে পারে সেগুলির কথা উল্লেখ করলেন বললেন তোমরা হাসাদ করো না বললেন তোমরা একজনকে ঠকাইবার জন্য তার দামের উপরে দাম করিও না বললেন তোমরা ঘৃণা করো না বললেন তোমরা সম্পর্ক উচ্ছেদ করিও না বলেন তোমরা একজনের বেচার দামের উপরে দামাদামি করে এই ধরনের প্রতারণার সৃষ্টি করিও না এগুলি বলার পর রসুল উপদেশ দিয়ে বলছেন অকোনুবা তোমরা আল্লাহর বান্দা হিসাবে সবাই ভাই ভাই হয়ে যাও তোমাদের ব্যক্তৃত্বের বন্ধনকে সুদৃঢ় করো ব্যাতৃত্বের বন্ধনের ভিতরে ফাটল ধরাতে পারে সেই রকম কাজ যেগুলি রসুলাম আগে উল্লেখ করেছেন সেগুলি থেকে তোমরা সাবধান অসতর্ক হও এরপর রসুল্লাহ বললেন যে আল মুসলিম আহল মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই এক মুসলিম আর এক মুসলিমের ভাই ল্যা অজলিব হো সে তার ভাইয়ের প্রতি জলুম করবে না ও লিবহ তার ভাইকে মিথ্যারূপ করবে না ও লোহ তাকে সে তুচ্ছ জ্ঞান করবে না বলছেন মুসলিম পরস্পরের ভাই সে তার ভাইকে জুলুম করতে পারে না ভাইয়ের হক নষ্ট করতে পারে না অনুরূপভাবে ভাইকে সে মিথ্যায়নও করতে পারে না মিথ্যা বলে তাকে উড়িয়ে দিতে পারে না অনুরূপভাবে তাকে ত্যাহিরও করতে পারে না তাকে তুচ্ছ জ্ঞান করতে পারে না কেন না আল্লাহর কাছে কে গ্রহণযোগ্য আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে সুর আল হজরাতে বলে দিয়েছেন কঠিনভাবে বলেছেন যে মৌমিন পুরুষরা অপর পুরুষদেরকে যেন তার তুচ্ছ জ্ঞান না করে এটা জন্য না করে কেন না হতে পারে যে ওই লোকটা যাকে আমি তুচ্ছ জ্ঞান করছি তার ভিতরে কোনো ভালো থাকতে পারে সেটা আল্লাহ রবুল্লাহ আলমী পরিষ্কার করে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন অতএব তুচ্ছ জ্ঞান করা তাৎছিল্য করা হেয় দেখা আপনি কেন করবেন সকল বনি আদম তো এক আদমের সন্তান এক হাওয়ার সন্তান আল্লাহ রবুল্লাহ আলম বলছেন আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী হতে সৃষ্টি করেছি ও যা আল্লাফু তোমাদেরকে পরস্পরে আমি এই বিভিন্ন গোত্রে দলে বিভক্ত করে দিয়েছি কেন লিতা যেন একজন আরেকজনকে চিনতে পারো এ ওই জায়গার মানুষ এ ওই জায়গার মানুষ এই ওই গোষ্ঠীর মানুষ এ এই গোষ্ঠীর মানুষ শুধু চেনার জন্য কিন্তু অহংকার করার জন্য না সবাই আদমের সন্তান আপনি কাউকে তুচ্ছ জ্ঞান করবেন সেটা তো হতে পারে না দেখে বলছিলেন তোমার সন্তানটা প্রহার করেছে এটা কত বড় অন্যায় এই অন্যায়টাকে বোঝাতে গিয়ে বলছেন যে তোমরা মানুষদেরকে দাসের মতো ব্যবহার করছ গোলাম বানিয়ে নিচ্ছ ওকাদুম উম হা তাদের মা তো তাদেরকে স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে কাজেই এই স্বাধীন মানুষের স্বাধীনতাকে আপনি হরণ করে নেবেন এটা ইসলাম কখনো মেনে নেয় না সুতরাং আপনি একই আদমের সন্তান আপনি কেন একজনকে তচ্ছ জ্ঞান করবেন তাকে হেও চোখে দেখবেন তাকে তাচ্ছিল্য করবেন এটা তো ইমানের বৈশিষ্ট্য হতে পারে না কাবার সাদে উঠে যখন অষ্টম হেজরিতে মক্কা বিজয়ের পর বেলা আলিবিনের অবা হ কোন মানুষ পায় না কাবার উপরে উঠাবার জন্য এই কাকটাকে ধরে নিয়ে আসছে তুচ্ছ তাছিল করলেন আল্লাহ রব্লা আলমিন বলে দিলেন এখানে পার্থক্যের কিছু নাই উঁচু নিচু সব সৃষ্টি আমি করেছি এবং সকলেরই একই সূত্রে সকলকে দিয়েছি সবাই আদমের সন্তান ফিরে আসতে হবে আমার কাছে সবাকে কামা খালা খুম যেমন করে তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে এসেছ একাকি তোমাদেরকে আমার আদালতে একাকে হাজিরা দিতে হবে সুতরাং অহংকার করার গর্ব করার কোনো কারণ নেই কাজেই রসুল সাল্লাম বলছেন যে ওয়াল্যাহ একজন মুসলিম আরেকজন মুসলিমকে হ্যাকারত করতে পারে না তথ্য জ্ঞান করতে পারে না এরপর রসসল্লাহ আলী সাল্লাম বলছেন যে তা কোয়া আল্লাবি কোথায় হা হুনা হা হুনা এখানে এখানে তিন তিনবার বকের প্রতি ইশারা করে বলেছেন এখানেই তা কোয়া আল্লা বি আপনার বক্তব্য না আল্লাবি আপনার বাহ্যিক হংকারের ভিতরে না সত্যিকার আল্লা বি আপনার ভিতরে আছে কি না তার বাস্তবায়ন হবে আপনি মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেন কি না এরপর মানুষের ভিতরে যে পরিমাণ স্বর যে পরিমাণ খারাপ ওই পরিমাণ খারাপি থাকার কারণে সে তার আরেক মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে তাহলে বোঝা গেল যাদের অন্তর যাদের অন্তরে কোনো প্রকার কুটিলতা নেই জটিলতা নেই যাদের অন্তর পবিত্র খারাপি যাদের অন্তরে নাই তারা কখনো কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করতে পারে না কিন্তু যার অন্তরে যতটুকু বিদ্বেষ আছে যতটুকু খারাপই আছে যতটুকু নোংরামি আছে যতটুকু অপবিত্রতা আছে যতটুকু গেলস আছে যতটুকু বিদ্বেষ আছে ততটুকুই তার বহির প্রকাশ ঘটাবে আরেক মুসলিম মুসলিমকে তুচ্ছ জ্ঞান করার মধ্য দিয়ে সুতরাং এক মুসলিম আরেক মুসলিমকে তচ্ছ জ্ঞান করতে পারে না পরিষ্কার করে রসুল সাল্লাহ ভাইসলাম বলে দিয়েছেন এবং আমাদেরকে এটা বুঝতে বলে দিয়েছেন যে এই তথ্য জ্ঞান কারা করে যাদের অন্তরে কি আছে মরিচিকা আছে যাদের অন্তরে পাপের আছড় আছে তারাই কেবল করবে এরপর রসুল সোল্লা ভাইসলাম বলছেন খুল্লুল মুসলিম হারাল মুসলিম হারামন এক মুসলিম আরেক মুসলিমের উপরে হারাম দেমহু তাকে খুন করতে পারবে না ও ওম্যালুহু তার মা আত্মসাত করতে পারবে না ও আয়েরজহু তার ইজ্জত হানিকর মান হানিকর কোনো বক্তব্য দিতে পারবে না প্রত্যেকেরই সমান অধিকার নিয়ে সমাজে বসবাস করবে অধিকারের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা ইসলাম কাউকে দেয় নেই এই হাদিসের মাধ্যমে প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লুসাল্লাম একদিকে যেমন ইসলামী ব্রাতৃত্বের গুরুত্ব দিয়েছেন অন্যদিকে ইসলামে ব্রাতৃত্ব বিনষ্ট হইতে পারে এমন সব উপসর্গ ও কারণগুলি চিত্রায়িত করেছেন বলেছেন সেগুলি আমাদেরকে সাবধান থাকতে হবে এবং সাবধান থেকে পরস্পরের ব্যক্তৃত্বের বন্ধনকে সুদৃঢ় ও মজবুত করতে হবে তবেই আমাদের জীবন সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হবে এবং রসুলসল্লাহ আলী ইসলাম শেষ লগ্নে একজন মুসলিমের কি অধিকার তার হক সে অধিকার সম্পর্কে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন কাজেই ইসলামের বাতৃত্ব যদি আমরা রক্ষা করি এবং হক মুসলিমের কী কী আছে সেগুলি যদি আমরা জানি আর এগুলির প্রতি যত্নবান যদি হই তাহলে আমাদের অক্ষ ফিরে আসবে সংহতি ফিরে আসবে ব্রাতৃত্ব ফিরে আসবে মোহাব্বত ফিরে আসবে ভালোবাসা ফিরে আসবে হয়ে যাবো আমরা সবাই ভাই ভাই পৃথিবীর যে কোনো ভাষা অবর্ণের হই না কেন ক্যালিমার সেই মহামন্ত্রে আমরা সকলেই একই সুতায় গাতা হয়ে যাব এবং সকলেই সুর এক হয়ে যাবে সকলেই হয়ে যাবো আল্লাহওয়ালা সুতরাং আসুন আমরা এক আল্লাহকে বিশ্বাস করি তার রসুলকে বিশ্বাস করি ইসলামকে একমাত্র জীবনবিদান হিসেবে মনে করি এবং ইসলাম যে অধিকার সমূহ দিয়েছে সেগুলি আমরা চিহ্নিত করি উপলব্ধ করি আর এগুলির প্রতি যত্নবান হই তবে আমাদের অক্ষ সংগতির ভিতরে কোনো প্রকার ফাটন ধরবে না শুধুও দর্শক বৃন্দ অত্র হাদিসটি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই হাদিসের প্রথম কয়েকটি শিক্ষা তো আমরা বলেই ফেলেছি ইসলামের ভিতরে সৎ চরিত্রের কথা মহামেলাতে কথা ব্যবহারের কথার গুরুত্ব রয়েছে আপনি আখিদার দিক থেকে পুক্ত আখিদার অধিকারী কিন্তু আপনার মহামেলার ব্যবহার লেনদেন ভালো না আপনি কিন্তু ভালো মুসলিম হতে পারবেন না অনুরূপভাবে খারাপ চরিত্র সব সময় গৃহীত অপরাধ আর গৃহীত অপরাধ হিসাবেই রসলসল্লাহ আলিয়াল্লাম চিত্রায়িত করেছেন অত্র হাদিসে কাজে আমরাও গৃহীত অপরাধকে অপরাধ হিসাবে জানব এবং এর থেকে মুক্ত থাকার চেষ্টা করব সর্বোপরি অন্তর আল্লাহর বিধির উৎস কাজে কাল্বকে পবিত্র করব এবং কালবে সালিমের অধিকারী হব তবেই আমরা যথার্থ মুতাক্ষি হতে পারব। আর যখনই তাকে আমাদের ভিতরে জেগে উঠবে তখন আমাদের ভিতরে মুসলিম ব্যক্তৃত্বও জাগবে অপরের হকের প্রতি আমরা যত্নবান হবো আল্লাহ সুহান আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন আনহামিল্লাহ রবিসালাম আলাইকুম ও রহমত ও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 रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक এবং আল্লাহ সুবহান ওয়া taala যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি ব্যবসায়ী ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70000% আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায় পেস্টিবি বাংলা মানবতার সমাধান